আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ঘোড়ার কপালের কেশগুচ্ছে গুচ্ছে কল্যাণ রয়েছে ক্যামত অবধি